আচ্ছা এখন আসি আমরা ঈদ এ মিলাদুলাম এইগুলো সালাম নবীমের জন্ম সম্পর্কে এবার আসি ঈদ আচ্ছা নবী সালাম যদি একই মাসের জন্মও হয় একই মাসের মৃত্যু হয় তাহলে নবীলের জন্মটা খুশির ব্যাপার ঈদের ব্যাপার ঠিক আছে ভালো কথা নবী সালামের মৃত্যুটাও কি খুশির ব্যাপার তো তাহলে এটা ঈদ হয় কেমনে রবি উল মাসের বারো তারিখে যদি নবীবের জন্মও হয় মৃত্যু হয় তাহলে এটা তো ঈদও ঈদও হইল জন্মের কারণে আবার শোকের দিবস হতো মারা গেছে এটা তো শোকের ব্যাপার তাহলে এটা ঈদ হয় কেমনে এটা হবে শোক দিবস আর আনন্দের দিবস দুটো মিলে হবে কিন্তু আমরা থেকে ঈদ পালন হয় কিন্তু শোক হয় না তাহলে বোঝা যায় মারা যাওয়া তো আমরা খুশি কি বা নবী সাম জীবিত থাকলে হয়তো আরো শরীয় হয়েছি যে অনুষ্ঠান ঈদ খুশি হওয়া এটাকে বলা হয় ঈদ এ মিলাদ নবী আচ্ছা এখানে আমরা একটা কথা বলে রাখি যে ঈদ এ এই রবি বারো তারিখ আসলে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখবেন একটা আয়াত তালাবাদ করা হয় এবং সবাই বলেন যে এই আয়াত আল্লাপাক এই দি মিনাদবী পালন করতে বলছেন সেটা হল সুরাই ইনুসের সাতান্ন এবং আটান্ন নম্বর আয়াত আল্লাপাক বলছেন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন কোরআন আসছে কোরআন এর কথা বলছেন আল্লাহ রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা উপদেশ বাণী সুদুর এবং এটা হলো তোমাদের অন্তরের ভিতরে যত রোগ আছে সব রোগের এখানে কিসের কথা বলা হয়েছে কোরআন কোরআন তোমাদের জন্য মাওয়ায় কোরআন তোমাদের অন্তরের রোগের শেফা তোমাদের জন্য হেদায়ত তোমাদের জন্য রহমত আল্লাহা বলছে রাসুল আপনি দুনিয়ার মানুষকে বলে দিন আল্লাহ যে তোমাদের প্রতি এত রহমত করলেন এত অনুগ্রহ করলেন তোমাদেরকে এরকম একটা দিলেন কারণে তোমাদেরকে বেশি বেশি খুশি হওয়া উচিত তোমাদের আনন্দিত হওয়া উচিত আল্লাহ আমাদেরকে এরকম একটা কিতাব দিচ্ছেন যেই কিতাব একসাথে উপদেশ একসাথে শেফা একসাথে হুদা একসাথে রহমত সোহান আল্লাহ এখানে বলা হয়েছে কোরআনের কথা এখানে কিন্তু নবী সাল্লাম আসছে এই জন্য তোমরা সবাই আনন্দে নাচতে থাকো খুশি হও এই কথা কিন্তু এখানে আল্লাহ পাক মানে পৃথিবীর কোনো তাপসিরে এই আয়াত দিয়ে বোঝানো হয় না যে নবীসলামের জন্মের কারণে খুশি হইতে হবে এই কথা কিন্তু বুঝানো আচ্ছা নবী সালামের এনতকালের পর আমরা একটা ঘটনা শুনি সব সময়। যে আবু আহাব নাকি তার দাসিকে আজাদ করে দিছে এই ওয়ার্ড শোনেন না আপনারা যে আবু আহাব তার দাসী সোয়াইকে আজাদ করে দিছে এবং এই আঙ্গুলটা দিয়ে নাকি আজাদ করে দিছে দেওয়ার কারণে প্রতি সোমবারে আবুল আহবেন নাকি এখান দিয়ে আল্লাহ রহমত আসে এই জন্য আবুল আহবের নাকি প্রতি সোমবারে কমে যায় আমরা ছোটোবেলা থেকেও বাসাই এটা ডা মিথ্যা কথা এইরকম কোনো বর্ণনা হাতে সে আসে নাই তো আচ্ছা আবুল আহাব তো মহা খুশি হয়েছে বোঝা যায় আবুল আহাব খুশি হয়েছে না নবিস কালে আবুল আহাব তো খুশি যে হ্যাঁ নবিস্লামের জন্মের দিন মানে জম্মের পরে তার দাসী আজাদ করে দিচ্ছে আবু বকর ওমর ওসমান জাহিন তো না আবু বকর ওমর ওসমান আলী যে নবিসাম পাঁচশো একাত্তর বা সত্তর ইজরিতে যেদিন জন্ম হয়েছে সেদিন তো আবু বকরের হয় নাই আবু বকর কিন্তু নবিসামের দুই বছরের ছোট অমর ই খালুসমান রাজি আল্লাহ তো ছোট আলী রাজি আল্লাহ তু তো আরো ছোট এরা তো নবীশমের জন্মের দিন খবর না অথচ এরা হয়ে গেছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি আর যেই বেটা ওই খুশি হয়েছে ওই বেটা হয়েছে কি জান্নামি তাহলে খুশি তো সমস্ত উম্মত খুশি আমরা নবীসরের জন্মে খুশি না সমস্ত উম্মত খুশি পালন করাটা কি মহব্বতের প্রমাণ যেহেতু এই বার্থডে সাহবা করেন নাই তাবেই নাম করেন নাই তাবে তাবেন করেন নাই যুগে যুগে সালপে করেন নাই এই এটা করা না ইসলামের প্রথম তিন শতাব্দী প্রথম তিনশো বছর পৃথিবীতে আল্লাহর জমিনে কেউ নবী সরালের জন্ম কেন্দ্রিক ঈদ অনুষ্ঠান হবে এ কথা কেউ শুনে নাই নবীলের পরে তিনশো বছর কোনো সাহাবাহিকাম কোনো তাবেই নিকরাম কোনো তবে তাবিনী করাম কোনো মহাদ্দেশিন কোনো মুফাসরিন কোনো ফোকাহক্রাম কোনো যুগে যুগে কোনো সালফেসালহীন কেউ শুনে নাই এই দেখেন ইমাম আফগানিফা রহমতুল্লাহ আলাই জায়গায় তিনি এই নবীসাল্লামের মিলাদ পালন করতে হবে ঈদ করতে হবে এইরকম কোন কথা আফগানিফার লিখছেন ওনার আকিদার বই আছে যুগের যত তাপসির আছে হাদিস আছে যত কিতাব পাওয়া যায় এই তিনশো বছরের কোন বইতে ঈদ এ মিলাদুল নবী সালাম নামে কিছু লেখা নাই সর্বপ্রথম এটা আবিষ্কার হয় তিনশো বা হিজড়িতে তিনশত বা হিজড়িতে আব্বাসীয় খলিফা বনি বুয়াইয়ের শিয়া শাসক শিয়া একজন শাসক ছিল মঈজুদ্দৌলা এই মঈজুদ্দৌলা কয়েকটা দিবস পালন শুরু করে এই কথাটা বেদায় নেহায়া আল্লামা ইবনে কাসিরের বেদায়াওয়ান নেহায়ার সপ্তম খণ্ডে ছয়শ থেকে ছয়শো তেপ্পান্ন পৃষ্ঠার মধ্যে কথাগুলো লেখা আছে যে মঈজুদ্দৌলা প্রথমে কয়েকটা দিবস পালন শুরু করে একটা হলো দশে মহার্ম শোক দিবস একটা হল বারো রবিউল আব্বাল আনন্দ দিবস এই কারণে সুন্নিরা আহাল সুন্নাতাম বিরোধিতা করার কোন সাহসে পান নাই তারা এই যে শোক দিবস আর আনন্দ দিবস পালন হচ্ছে তারা বিরোধিতা করতে পারেন নাই পরবর্তীতে মিশরে যখন ফাতেমি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তিনশো থেকে পাঁচশো সাতষট্টি পর্যন্ত মিশরে শিয়া ফাতেমিদের শাসন ছিল এই সময় তারা শিয়া শাসকেরা সাতটা দিবস পালন করত। একটা হলো মিলাদুলনী একটা হলো মিলাদে আলী একটা হলো মিলাদে ফাতেমা মিলাদে হাসান মিলাদে হুসাইন মিলাদে খলিফা মিলাদে ইসা আলাইসালাম সাতটা মিলাদ পালন করত তারা নবিসের মিলাদ আলী রাতে এরপরে এই ফাতেমি শাসকেরা যে মিলাদ পালন করতে এই মিলাদের নমুনা সম্পর্কে সব হল আশা নামে একটা প্রসিদ্ধ ইতিহাসের কিতাব আছে আল্লা কালকাশান এই ইতিহাসটা লিখে সেখানে বলছেন যে উন্নত মানের তিনশো ফিতলের খানজায় মিষ্টান্ন তৈরি করা হইতো আর বিতরণ করা হইত তারা যে এই মিলাদ পালন করত এক মিলাদের দিন তিনশো ফিতলের খানজায় মিষ্টান্ন তৈরি করতো মিষ্টি বানাইতো মিষ্টি বানাইগুলো বিতরণ করতো আসরের নামাজের পরে আল্লাহ আল আজহার মসজিদে একক্ষতম কোরআনতলা হতো মিশরের আল আহার ইউনিভার্সিটি সেখানে ওখানে প্রথম আজহার মসজিদ ছিল ওই মসজিদে একক্ষতম কোরআনতলা হতো কারিগর কোরআনতলাবাদ করতেন ক্ষতি বেরা শুধু বক্তৃতা দিতেন এটা ছিল তাদের এই মিলাদন্নবী পালনের নমুনা এটাকে আরো ব্যাপক আকারে বিস্তার ঘটায় একজন প্রখ্যাত শাসক যার নাম হলো আবু সাহিদ কুকুবুড়ি আবু সাহিদ কুকুবুড়ি উনি ছয়শ তিরিশ মারা গেছেন ইরাকের ইরবিল প্রদেশের তিনি শাসক ছিলেন তার নামের সাথে কুকুবুড়ি এসছে কুকুবুরি মানে নীল রঙের ন্যাক ডেবাগ নীল রঙের ন্যাক ডেবাগকে বলা হয় ফার্সি ভাষায় কুকুবুরি এই জন্য উনার উপাধি হলো কুকুবুরি মানে একজন নীল যে সালাউদ্দিন আইয়ুবির বগ্নীপতি এই কুকুবুরি কিন্তু সালাউদ্দিন আইয়ুবি প্রসিদ্ধ তার বগ্নীপতি ছিল তিনি ছয়শ ষার হিজরিতে এই ঈদ এ পালন করা শুরু করেন ছয়শিজ রীতে তিনি কি করতেন বিশটা বড়ো বড়ো প্যান্ডেল তৈরি করতেন বিষরে সেখানে সামা গান গাওয়ার জন্য বিভিন্ন কাউওয়ালি শিল্পীদেরকে নিয়ে আসা হতো আনি সেখানে গান বাজনা চলতো অভিনয় চলত দীর্ঘ সময় ধরে এবং সেখানে আট তারিখ দুই তারিখ বড় করে পালন করা হতো ওট গরু ছাগল ভেড়া তবলা বাজানো হতো গান বাজানো হতো তারপরে এইগুলো জবাই করতে আর খাওয়াইতো এবং যত মানুষ এখানে আসতো তাদের আসা যাওয়ার খরচও দিত যত মানুষ এই অনুষ্ঠানে আসবে বিভিন্ন জায়গা থেকে তাদের খরচও নির্বাহ করা হইতো পাঁচশো দুম্বার রোস্ট করা হতো আল্লাহ ইবনে কাসির নেহায় আরিম জাহাবি সিয়ার ও আলামিন্নালা এর মধ্যে উল্লেখ করছেন যে পাঁচশো আস্ত দুম্বার রোস্ট মানে পাঁচশো পুরা দুম্বা বানানো হতো দশ হাজার মুরগি বানানো হতো এক লক্ষ খাবারের পাত্র আনা হতো তিরিশ হাজার মিষ্টির খানজা আনা হইতো মিলাদুলনী পালন করার জন্য কুকুবুড়ির এই ঈদ এ মিলাদুল্নবী পালন এরকম করে আচ্ছা কুকুবুড়ির পরে সপ্তম শতাব্দীতে এসে আহলুস জামাতের উলামা ইকেরাম কঠিন ভাবে এটার বিরোধিতা শুরু করেন এই বিরোধিতার মধ্যে ছিলেন ইমাম আসতে রাহেমাহুল্লাহ ইমাম ইবনুল হাজ রাহেমাহুল্লাহ তাজউদ্দিন ওমর ইবনে আলী আল ফেহানি রাহমাহুল্লা এরা এটার বিরুদ্ধে তখন মানে শিয়াদের আধিপত্য একটু কমছে তখন সুন্নিরা এটার বিরুদ্ধে তখন ওলামা কেরাম এটার বিরুদ্ধে কথাবার্তা বলা বই লেখা এটার বিরুদ্ধে ইয়া করা শুরু করে দিচ্ছেন এরপরে উপমহাদেশে চালু করেন প্রথম নিজাম উদ্দিন আউলিয়া রহমতল্লাহর মুর্শিদ ফরিদ মাসুদ মাসুদগঞ্জে সকর তিনি দোসরা রবি আব্বাল এই ওরস পালন করতেন পরবর্তীতে এই পর্যন্ত হলো আস্তে আস্তে মানে শুধু ঈদ পালন করা হইতো এরকম অনুষ্ঠান করা হইত এখন মিলাদের সাথে কে আমাকে রাসুলকে সালাম দিতে চাই বসে সালাম দিলে বেআবী আর মধ্যে বসে সালাম দিলে বেআবী হয় না আর মধ্যে সালাম কিভাবে আসসালাম যদি বসে সালাম দেওয়া বসে সালাম দিলে আল্লাপে দাঁড়ানোটা কে চালু করলো এটা চালু করছে তাকইউদ্দিন তাকই উদ্দিন আর সুবুক সাতশো ছিয়াশি তিনি একদিন দার্স দিচ্ছেন এ দার্স পরে তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেছে মানে পরে দৌদ পড়তেছেন দৌড় পড়তে পড়তে তিনি দাঁড়াই গেছেন এই তাকিউদ্দিন আজ শুভকে দাঁড়ানোর পর থেকে তার ছাত্ররা দেখছেন আস্তে আস্তে আস্তে আস্তে আবার ওই দাঁড়ানোটার প্রচলন শুরু হয় সে যাই ইতিহাস অনেক লম্বা এই ইতিহাস জানার জন্য আপনারা একটা প্রসিদ্ধ বই আছে বইটার নাম হল এহিয়াউ সুনান বইটার নাম এহিয়াউ সুনান ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমা উল্লাহ তার লেখা বই বাংলা ভাষায় এই বইটাতে এই ইতিহাসগুলো বিস্তারিত জানতে পারবেন যে কখন কিভাবে পালন হইত যুগে যুগে যুগে যুগে এটা কিভাবে হয়ে আসছে। শিয়ারা কিভাবে এটাকে ব্যাপক আকারে বিস্তার করছে পরে এটা আস্তে আস্তে সন্নিদের মধ্যে কীভাবে বিস্তার লাভ করে এগুলোর ইতিহাস এই বইটাতে আপনারা বিস্তারিত পাবেন